أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله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 আপনাদের আপনাদের প্রোগছেন খুশি না বেজার জেলা আলহামদুলিল্লাহ কইছেন বোঝা যার যে অত খুশি নাই আল্লাহর প্রশংসা কর্তা আল্লাহর জিকির কর্তা আমরা তো আমরা দেশ যে আল্লাহ সুনাতি জিকির আমরা দেশ নাই আমরা দেশ হইল কি আমরা সামাজিক তরিকার জিকির আমরা সবাই মিলিয়ে জিকির করে এলাম চিল্লাইয়া চিল্লাইয়া আল্লাহর নাম লই এলাম আল্লাহর নাম লই তুইলে হার তরিকায় লই তৈবো হার তরিকার আমরা বাপদাদার তরিকায় লই লইবে হার তরিকায় লই তুইব মাহমুদুরসুল্লা সাল্লা সাল্লামর শিখানো পদ্ধতিতে আমরা যেন আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ সব তার আপনারা বড় তৌফিক দান করছেন আমরা এই কিছু কথা শোনার কিছু কথা হওয়ার তৌফিক দান করছেন সে আমরা তো অবস্থায় তার গৌর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদ মসজিদও আপনারা একত্রিত হইয়া বড় তৌফিক দান করছেন সেই মনিবর দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তিযুদ্ধ সর্বশ্রেষ্ঠ বিনবী মাহমুদ রাহমত এবং করুনা রশিদ হোক সাহাবাই কারাম তাবেন তাবে তাবেন আইমবাই মুস্তাহিদিন বিশেষ করে ইমাম আবু হানিফা রহমা উল্লাহ ইমাম শাহি ইমাম আলেদ ইমাম রাহমা আল্লাহ তালারে তারা তারারে জান্নাতফর এবং কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের প্রতিষ্ঠিত থাকবে তাদের প্রতি আল্লাহ সবহানা রহম ফর সম্মানিত উপস্থিতি আমরা ইফতারের পূর্বে বেশি সময় নাই বিস্তারিত আলোচনা করার সুযোগ না আপনারা অনেক আলোচনা শুনছেন আমরা সংক্ষিপ্ত অনন্ত জীবনের লাগি ফাটাইছেন না নির্দিষ্ট সময় দেওয়া ফটাইছেন নির্দিষ্ট সময় দেওয়া ফটাইছেন আপনার আগে দুনিয়াতে কি তার সময় ফাড়ি দিয়ে গেছেন সময় শেষেই গেছে দুনিয়া থেকে গেছেন গিয়ে এলাকাও দেখছেন আপনি দেখছেন না আপনার দাদা আপনার দাদা অনেকর দাদা গেছেন কিনা অনেকর বাবা গেছেন কি না সময় আপনার আমারও আছে অনন্ত জীবন সারা জিন্দিগি তাহ মহিলা নাই নির্দিষ্ট সময় বাধা আছে টাইম দেওয়া আছে মোবাইলে যদি একটা টাইম দেয় গেলে আর ঠিক হলো আপনার একটা হায়াত দেওয়া হয়েছে হায়ার দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমরা আল্লাহ সুহান এই সময়ের ভিতরে আমরা কিতা করবার লাগে বিয়া শি আমরা বাজার বাজার করতাম ঘর সংসার করতাম লাগে নাই বাদ দিয়া খালি আল্লাহ আল্লাহ করতাম আল্লা ইবাদত ঠিক কিনা না না না আপনার একটু মাতবা রোজায় বেশি কী দৌড়ি রোজায় আমরা সিলেট বাসায় আপনি রোজায় দৌড়ি যে ইবাদত কিতা রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ঘুমানি বাথরুমও যাওয়া বাথরুম থেকে কি পারি বাজারও যাওয়া না একটা একটা মুসলমানের একটা একটা যে ইবাদতের বারে একটা ইবাদতের বারে আমরা কোনো খাম কোনো খাম নাই আবার সব খাম ইবাদামাজ পড়ছেন রসুলা কৈছেন এরজি সাল্লি ফাইনাকালাম তুসালী রসুলের সামনে নামাজ পড়িয়েছেন রসুল যাও তুমি ফিরিয়া যাও এরিজি সাল্লি ফিরিয়া যাও তুমি নামাজ পড়ো সাল্লি তুমি নামাজ পড়ছ আপনার তরি আমার তরিকায় বাপাদার তরিকায় বুজুর্গানোর তরিকায় যেটা ইবাদত না। ইবাদত হইতে হইলে তরিকা হইতে হইব মহাম্মদ রসুল্লাহিস তরি হইতো আর বুজুর্গারে দিনে হারা বালা বুঝছেন সাহাবাই কেন মাসা আল্লাহ আপনারা জানান সাহাবাই কেন্লাহ নাজমাইন তারা বুঝছেন তারা লাখান করি আমরা রে আমরা আমরা বসতে আল্লাহ সম্মানিত বস্তু দিব ইবের সাথে জড়িত যদি রসুলোর পদ্ধতিতে হয় যদি এটা সাহাবায়িক নাম অনুসরণে হয় তখন এটা ইবাদত নাইলে ইবাদতো না। এখন একগ্রো মানুষ আমরা সবাই বইয়া অনুখিলাম যে চেক করা লাগবো কিনা না রসুনের তরিকা না এটার লগে আমরা সমাজের তরিকা সমাজের তরিকায় ফল পাইলাম যে বক্তাশা করছো অনেক হয়ে যেত ফলে গ্রামের মানুষ এমন করছে হুজুরে ফরলা সব হুজুরে দেখি বক্তব্য নেই এটা একটা কবিতা আর কবিতার মধ্যে ভুলও আছে এই কবিতা পড়া যাইব মুসলমানে বেহুদা কাম করে না তার রবর সন্তুষ্টির লাগিয়ে হয় তাহলে এইগুলা ফালতু জিনিস থেকে আপনার কিতাব হত্রিয়া ধরতেই না বাদ দিতে বাদ দিতে এবং সঠিক জিনিসে আক্রিয়া ধরতেই সঠিক জিনিসে আক্রিয়া ধরতেই আল্লাহিক দান লগে সবে মিলিত জিকির যদি কই কয় জিকির সরকার আমার মনে করি জিকিরর মজলিষ আমরা দেশের ওয়াজ মাহিল জিকিরর মজলিষ নয় জিকিরের মজলিষ আলাদা ই জিকির মজলিষে ফুলতলি চাবি জিকিরর মজলিষের সরমুরাই নয় হালকায় জিকির হয় বাড়ি জিকির আছে হালকাও আছে হালকা মানে হালকা একটু তালে তালে জিকির করা জিকির করেন আলহামদুল্লাহ না হইলে তো পালা এটা জিকিরা আমরা বানাইল তৈরী আমরা বুজুরগানের দিনের জিকির আমরা বাজার যাইতে গাড়ির বিমানও চরতে নৌকা চরতে জিকির আছে কিনা না হ্যাঁ মজলুষ আপনারা যে মজুষ আছে মজুষের জিকির আছে আমরা জিকির খুব কম মানসে জানি কোন মজলিসের বইলে করতে ফোরতা করিনি মজলিস এই যে মাফিল এটাও এটা জিকিরর মজলিস এটা কিসের মজলিস আমরা খারে স্মরণ করবা লাগিন বইছি আল্লা স্মরণ করবার লাগে আল্লাহারে স্মরণ করবার লাগে যে কোনো মানুষ যখন কোন জায়গা হইব আর এটা যদি তরিকায়িকায়িতার মজলি শুব আল্লাহ সুবাহ সম্মানিত উপস্থিতি আমরা দেশ অনেক বিষয়ে সমস্যা আছে দুই হইতাম না আপনাদের আমরা ফুলি বিয়া দিতাম এই জায়গা বিয়া দিতাম কিনা না খুজুরের কাজে গিয়া একশো টাকা দিয়ে খরেন কিনা না এলাকা নাই একবারে নাই নি কোনো হ্যাঁ এটা পাইছে না কোনো আলহামদুলিল্লাহ তাহলে স্টেকার বুঝবা আস্তা আইতে ঘরে আইতে আগে থেকে বুঝা জানা থাকলে তো ইস্টেকার করা কোনো সাজ করার ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার পুলি বিয়াই দিতা বিয়া দিতি জায়গা আপনি ব্যবসা করতানি আপনি ও সাজটা করতানি এই সাজটা করার পূর্বে রসুল সাল্লু আল্লামে কইসিটা করবা পরামর্শ করবা পরামর্শ করবা যারা পরামর্শ করবা জানা মানুষের লাগে না আজান্দা মানুষের লোক জানা মানুষ যে বিষয়ে অভিজ্ঞতা আছে তার লোক পরামর্শ করবা আর এর ফলে কীতা করবা যে ইশতেকার নামাজ ফড়িয়া ইশতেকার ইস্তেকার যে আয়াল্লা এক সংক্ষিপ্ত ইশতেকার সংক্ষিপ্ত মর্মতা যে আয়াল্লা এই খাজটা যদি আমার লাগে বালা হয় তুমি আগুয়াইয়া দেও আর এই খাজটা যদি আমার লাগে বাদ হয় আমার ফিরাইয়া রাখো জান নাম কি ইশতেকার ইশতেকার আপনি দেখি দেখি আরবিতে ফোড়বা মুখস্ত তাহলে মুখস্ত ফোটবা নাইলে দেখি দেখি ফোটবা ফুড়িয়া তারপরে আপনি সাজটা করা শুরু করবা ফুড়ি বিয়া দেওয়া শুরু করলা। খুয়া শুরু করলাম ব্যবসা শুরু করলাম আর তখন আল্লাহ রুফির তারকর করতাকল করতাম আল্লাহ রুফি পরামর্শ না কারসা করতাম আল্লাহ রুফরে ভরসা করে সাজ শুরু করলাম এখন গিয়ালে বেড়াল বেড়া লাগে কিনা না বিয়া ঠিক গেছে ভাঙিয়ে যায় কিনা না হ্যাঁ ব্যবসা শুরু করিয়া মাঝখানে বেড়া লাগিয়ে যায় কিনা না এটা খাজ শুরু করছেন বেড়ালেছে আপনাকে কইবা আল্লাহামদুলিল্লা কীটা কইবা আলহামদুলিল্লাহ কারণ আপনি খারুফিরে ভরসা করছেন আল্লাহ রুফি আর আপনি ইস্তেকার যদি পালা হয় তো আগে লইয়া আল্লাহ আর যদি বা ইতারে ফিরিয়ে রাখি তো যখন এনো বেড়াল লাগেছে বুঝিল্লাই আল্লাহ চাইছেন না তাহলে তখন আপনি কিতা খার ফিরে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রশংসা করিয়া আপনি বাড়ি দিয়ে বই দিবা এগার করবা না গেলে ওল্লা মাতলে তুই গেল বিয়া তো ও বেটাই বেড়াল লাগাইছে মাত নিসলাম তাদের বিয়া ঠিক করা নিতে মাত পাঁচখান থেকে মাতলো মাতিয়া দিল লাগাইয়া আপনি মনে করেন কল্যাণ কিন্তু আল্লাহ সুবানিমের মাঝে কুছেন যে মানুষের মনে করে একটা অকলান তার একটা বাদ কিন্তু আল্লাহ একটা তার লাগে বাল্লা আসছেন আল্লাহ সুবান অনেকের মুখস্থ আছে যে ইন্ন আলু শ্রীশরাফ ইন্সরাফ প্রত্যেকের ফরে কল্যাণ আছে নিশ্চয়ই প্রত্যেকের ফরে কী কল্যাণ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যেটা হয়ে গেছে এটা নাম ইস্তেকার আমরা ইস্তেকার ইস্তিকারা আর একজনে পয়সা দিয়া করাইন আর অনেক যু স্তিকার জায়গা নাই ও জায়গা কিছু বুজুর দিন পয়সা রুজু করবার ইস্তেকার যেমন এক বেটার বেমার হয়েছে এখন বেমার হইছে এখন তাই ইস্তেকার করা হুজুর আমার বেমার কিতা হয়েছে এখন হুজু কই তোমার যে কিন্তু খুব ডেঞ্জারাস বেমার নিয়ে ইস্তেকার ইস্তেকার কি জিনেতরার লাগে ইস্তেকার কি বেমার নির্ণয় করবার লাগে যদি রোগ নির্ণয় করার লাগে তাহলে গিয়া দেখলাম উসমানী হসপিটাল চিরন্ত উসমানী হসপিটাল দেখলাম যে ডাক্তর চেম্বার হুজুর বই দেন গিয়ালে আপনার নাম ঠিকানা দিলা কিছু পয়সা দিয়ে আলা হলে বাধর দিন করিল হুজু আপনারও বেমার হয়েছে ভালো হল যদি ও কামন লাগে লাগে ইস্তেকার না ইস্তেকার কোনো কাজ করার যদি ওই যায় আলহামদুলিল্লাহ বেড়াল লাগিয়ে যায় তারপরে কিতা আলহামদুলিল্লাহ এটা না বললে ইশতেকার ইস্তেকার করা না এই শুননা আমরা সমস্ত কি বিদায় লইলিস এই শুননা বিদায় লইলিছি আমরা বিদায় লইসি দুই কারণে আমরা জানি না আলোচনা করার তবা ঠিক আছে ফাইজি আলোচনা করছেন তবা আমরা করতাম কি করতাম না হ্যাঁ তবা করতাম আমরা দেশে তবা করার গেলেও সমস্যা তবা করতে হইলে ফিরসির দিয়ে তোবা করতে হইব ফিরস এলে এক বছর সময় লাগে এক বছর পরে আবার আইবা আবার ধানের সিজন আইলে আগুন মাস আহলে ধান সিজন আইলে মালের সিজনে সময় আইলে ফির সাপা তখন তখন এটা টানতে ফাইতা হুজুরে তো অবাকর আইতাম জানেনা আপনি তো এলাকা আছে কিনা তো এলাকা আর আমার বাড়ি মগলান এলাকা তো ইটাত হয় যে ফিরসাবলা বছরে ঘুরি ঘুরি আই আবাক আমি দেখছি আমার আব্বার সাসা। অবস্থা একবারে মৃত্যুপদ্র যাত্রী হুজুরে আল্লাহ যে মৃত্যুর তবা করাইতে আপনার হুজুর লাগে আর রসল আলাইসালামের তরকায় সুন্নতি তরীকায় তবা করাইতে হুজুর লাগে নাজকি আপনি ভুল হইব সাথে সাথে তবা করতাম টান মারিদন আপনি ইচ্ছা করলেন যে সিগারেট খাইতে না একটা টান মারি দিস আরো একজনে খাওয়াইলি আপনার আল্লাহ বুল করলি মা করবো আপনি বারি থেকে আজকে কোনো বেডর মুখাম বাড়ি বাজার গিয়া তারপরেও বেডিংটার মুখা চোখ গেছে গিয়া লগালগ হইলা আল্লাহ ভুল হয়ে গেছে তবা ওটা কি করা এটা অন্যায় মিশা মাত সাথে সাথে তবা করা এটা অন্যায় সাজ আপনার কাছ থেকে গেছে সাথে সাথে তবা করবা একটা আপনি দশ বছর নামাজ পড়ছেন না আপনি যখনই মনে হয়েছে যে ভুল গেছে তবা করিল আপনি অনেকদিন রোজা রাখছেন না রোজা ভাঙিস যখনি আপনি বুঝছেন সাথে সাথে জানেননি তবা করলে কিতা করলে আর পরিণত হয়ে যায় সব নাই আল্লাহ একবার যে গুনা জাখিল ও যে দশ বছর নামাজ পড়ছেন না পাঁচ বছর নামাজ পড়ছেন না হ্যাঁ বা ফার্স্ট দিন নামাজ করছেন না এখন কি তো হয়ে যাব সবে পরিণত হয়ে যাব অনেক সব বুঝে আনা বুঝে আনা দু আমরা খুব ভালা বুঝি আখেরাত বুঝি না দুই ইসলাম বুঝি না আপনার মোবাইলের সিম দুইটা এটা বন্ধ করে রাখি দিছিন আর একটা চালু আছে মোবাইল কোম্পানি ওর বন্ধ সিম চালু করো যদি তাহলে তোমারে আর তিনশো টাকা আমরা দিব। বন্ধ সিম চালু করলে দশ টাকা ঢুকাইলে আরও বিশ টাকা পাসবা আছে কিনা না ঠিক হল যে মানসে তবা করছে গুনা করে আল্লাহা করে তাহলে আল্লাহিকা সম্মানিত উপস্থিতি আপনার এলাকা লাইলাতুল কদর কোন দিন কোনুল কদর শুনি লাইলাতুল কদর ফরিচ আছে লাই লাতুল কদর ফরিছে আছে লাইলাতুল কদর কি সম্মানিত শাহ মাস না রমাদান মাসো রান মাস রমাদান মাসের কোন রাইত নাজির লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন রায় লাই কদর হলে সাতাইশার রাই আমরা মসজিদও আস্তে আস্তে এখন মুসলি এখন আর কোন দিন বাড়ব তাহলে আবার সাতাইশ বাড়ান অনেকে জানিয়াও মানোন না আর অনেকে জানা বুঝলেননি সাতাইশ সাত ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে কেউ মানুষ বাড়বেন মানুষের বিশ্বাস করে যে উত্তি লাইল আদর হইব কিন্তু রসুল সাল্লাই শেষ দশ দিনের একুশ তারিখ কিন্তু সাহাবাই কেরামর ইতিহাত বা তারা গবেষণা তারা রসুল কি আমরা ফার্স্ট দিন উদযাপন করতাম না একদিন ঘটতাম ফার্স্ট দিন ঘটতাম আমরা আল্লাহ সুবাহ দান আমি একটি মুবারক রাত্রিতে নাজিল করেছি এই মুবারক রায় শাহান মাসও না রমজান মাসও আমরা দেশ শাহবানোর মধ্যরাত্রি পরিচিত এই রাত্রির সব যেসব মসজিদ ওয়াজ হয় খালি ও আয়তক ফোড়া হয় যে লগে লাই লানোর মধ্য রাত্রি কোরআন আল্লাহ সুবাহ আমি এটি নাজিল করেছি ইন্না আনজালনা আমি এটি নাজিল করেছি মুবারক রাত্রিতে মুবারক রাত্রির আরেকটা নাম হইলিয়া ইন্না আনজালনা হুফি লাই লাতিল কাদার আমি এটি কোন রাত্রিতে নাজিল করছি কদর রাত্রিতে আর হইব এটা শাহবান মাসও নাই আমরা দেশ রমজান মাস ও লুল কদরটা কি খদর খদর বেশি খদর আর কি আমরা পাশে যেটা হই খর মর্যাদা বেশি লোকা খুন রাত্রি আল্লা সমিতি তাবলিক সম্পর্কে সম্পর্কে দাওয়াত একটা ইবাদত ইলা সাবিলি। আল্লা সুবাহ নিশার মধ্যে কইস ইহারসুল হের আপনি তবলিক করুক কা প্রচার করুকা তাবলিক মানে অর্থ কিতা প্রচার করা আর দাওয়াত দাও তোর তো আহ্বান করলাম আহ্বান বুঝেন নাকি তাহ্ব আপনি আহ্বান মানুষ আপনার যদি কইলাম আপনার আহ্বান করলাম কি দাঁড়া করলাম করলাম ডাক দিলাম আমরা খার দিকে ডাকতাম মানুষরে আহার দিকে না কোনো দোলর দিকে কোন তরিকার দিকে কোনো মাঝাবর দিকে আহলে দি শুই যাও সব মাঝা যাও সব সব আমরা দোল যোগ দিল সব কোন দিকে ডাকতাম আল্লাহর দিকে দলের কাম হইলিয়া ইসলামিক যদি দল হয় দলের কাম হইল মানুষের রাষ্ট্র দিকে আল্লাহর দিকে ইসলামিক মসজিদ এলে এই মসজিদ মানুষের রাষ্ট্র দিকে আল্লাহর দিকে কোন ব্যক্তি যদি ইসলামিক হয় ইসলামিক দাঁ ইল আল্লাহ হয় দা ইল আল্লাহ দা আই মানিগিয়া আহ্বানকারী ডাকার নেওয়ালা হার দিকে ডাকতো আল্লাহর দিকে আহ্বানকারী এই আহ্বান দাওয়াত দাওয়িয়াতর দেওয়ার দেশে অসংখ্য ইসলামিক দল আছে অন দল আছে তা অনেক ব্যক্তি আছে তা মানুষের আহ্বান করে কোন দিকে সেকুলারিজম দিকে ন্যাশনালি দিকে কমিউনিজম দিকে গণতন্ত্রের দিকে ইসলামিক গণতন্ত্রের দিকে ইসলামিক দলর দিকে ইসলামিক বুজুগান আপনি কার আহ্বানে দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আমরা বাড়িতে কি বাড়িছি না কোনো দল ব্যক্তির দিকে দাওয়াত দিবল আমরা বাড়িতে কি বাড়ছি ওই নিয়তেই যে আমরা যেন মানুষের আল্লাহর দিকে আহ্বান করতাম পারি আল্লাহ সুবানিত উপস্থিতি তার মার ফেটোর ভিতরে তাকিয়া আঠারো ভাড়া বিশ ভাড়া মুখস্থ করিয়াছে না সেই ব্যক্তির নাম কি দা কিছু জানতা ঠিক ঠিক মতো কইলানি তাহলে আব্দুল কাদের ঠিক না সঠিক কাহিনী আমরা কি ফুতির মাঝে আমরা গিয়া আমির কারি আমির উদ্দিন কারি আমির উদ্দিনের গানের মাঝে সব কাহিনী হল আছে আছে কিনা না কিয়র দায় খো কয়লা দাওয়াত দেওয়া হয়েছে না খানে দাওয়াত দেওয়া হয়েছে না কাহিনী দেখা যায় সব সব এলাকা এলাকা আছে আমি মনে করছি না রসুলোর মেয়ে সম্পর্কে যেহেতু শিয়া হলে ফাতেমা আলী হাসান হুসেইন আর মোহাম্মদ রসুল্লাহ ওইলেও তারা ফাইন যেতন ফার্স্ট ফাইন যেতন তারা ফার্স্ট জনরে মানে মোহাম্মদ রসুল্লাহ তারপরে তার আহলে বায়াত আলি ফাতেমা আর হাসানা রসী ওইলে ফার্স্টজন এর দায় এনতানোর মর্যাদা বাড়াই ভাল লাগিয়া আর বাকি এর মর্যাদা রে সময় লাগিয়া সিয়া হকলে এইসব কাহিনী প্রচার করছে বিষাদ সিন্ধু নামক একটা প্রবন্ধ আছে আমরা স্কুলও ফোড়া তো বিভিন্ন ক্লাসও ফোড়া হইতো এইসব কিচ্চা কাহিনী ফুতি শিয়া হকলে লেখছে। আর শিয়া এই দেশ শাসন করছে শিয়া হকলে নবাব আলী বর্দি খান শিয়া আস তারপরে নবাব সিরাজ উদ্দৌ শিয়া আসিল লালবাগের কেল্লা ডাকাত আছে এরা আছেন শিয়া তারপরে সিলেট যারা শাসন করছে তারা নামই লগিয়া খা কিতা যারা শাসন করছে তারা নাম কি দাঁড়া আছে গড়ি ইসলামা গান তাকিয়া ইসলাম ফানজিফা তাকিয়া আর ও সব কাহিনী ওখান আমরা শুনছি সত্যি কি না রসদামে ঈদর মাঠ এলা ঈদর মাঠে বাচ্চার পাইলা বাচ্চারা গেলা বাচ্চারা খবর পাইলা যে বাচ্চা নিয়া খাটাই নিয়া দিলা কারণ আয়সাটাই আয়সা গা করছেন তারপাতে না আপনারা গুছল উসল দিস দিয়া গিতা করছেন পুরানা কাপড় না নয়া কাপড় নয়া কাপড় পিঁসন নতুন কাপড় পিধাইছেন ইদর নতুন পোশাক পত্রিকা বিজ্ঞাপন এখন ইদর কালী নতুন পোশাক লাগে এগুলোর মূল বৃত্তি হইল গিয়া রসুলের আয়সারে নিয়া দিস বাচ্চারা নয়া খবর পিঁধ এই কাহিনীলিয়া মিথ্যা কাহিনী আমরা আপনার রাস্তা থেকে ভুয়া দিয়ে গেলাম পাঁচ বছরের ভুয়া আপনার বাড়িতে কোনো বাচ্চা নাই পাঁচ বছরের ভুয়ারে ফিন্দাইবার কোনো কাপড় থাকবো থাকো